সম্পর্কে আরেকটি প্রশ্ন এসেছে যথেষ্ট আলোচনা হয়ে গেছে মুছে দেন কবর পূজা মুছে যাবে পীরতন্ত্র মুছে দেন আজকে সারা পৃথিবীতে আর কবর মাজার যেটি পূজা হচ্ছে সেগুলিকে মুছে দেন আর কি হবে না সির্ক হবে না কবর মজার পূজা হবে না যেমন দেখছেন শেখ মুখার যে কবর কবরের মতো থাকবে আধা হাত উঁচু থাকবে তার বেশি উঁচু থাকবে না পাকা থাকবে না সাধারণ কবর থাকবে আলহামদুলিল্লাহ কোনো জায়গায় কি কোন সিরকের আস্তা আছে নেই কিন্তু ছিল এখানেও ছিল জি